আজকে আমরা আলোচনা করব। বিসমিল্লাহ বাসমালার মধ্যে থাকা আল্লাহ সুবাহ অন্য দুটো নাম অর্থাৎকে যিনি পূর্ণরূপে দয়াশীল যার রহমান সম্পূর্ণ যার দয়া সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছে আর রহমান হল আল্লাহ সুবাহ স্বতন্ত্র নামগুলোর একটি আর রহমান নামটি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 আরবি ভাষায় যেসব শব্দ ফায়েলান এই মাত্রায় থাকে সেগুলো দ্বারা মূলত বিশালতা আধিক্য ও ব্যাপকতা বোঝানো হয় এই মাত্রার কিছু শব্দ অর্থাৎ ফায়ালানের সাথে যেসব শব্দের ছন্দ মেলে তার কিছু উদাহরণ হল আর রহমান গদরান ইত্যাদি খেয়াল করুন এই প্রতিটি শব্দ ছন্দের দিক দিয়ে ফায়েলানের সাথে মেলে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 আপনার মধ্যে দয়া থাকতে পারে আপনি রহিম হতে পারেন কিন্তু সৃষ্টির দয়া কোনোভাবেই দয়ার সাথে করা যায় না। তাই রহিম মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে তবে শর্ত সাপেক্ষে আল্লাহু তুরা সুরার এগারো নম্বর আয়াতে বলেন লাইসা কামিফি সাই কোনো কিছুই তার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা ও সর্বদা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 একই ভাবে আপনি চাইলেই আল খালিক আল আহাদুম ইত্যাদি নাম রাখতে পারবেন না আল খালিক হলেন তিনি যিনি কোনো রকম সাদৃশ্য বা তুলনা ছাড়াই সৃষ্টি করেন আপনি কি তেমন কিছু সৃষ্টি করতে পারবেন আপনি পারবেন না সুতরাং আপনাকে আলখালিক নামে সম্বোধন করা যাবে না যেহেতু আপনার মাঝে আল খালিকের গুণাবলী নেই আল বা হলেন নির্মাতা যিনি একেবারে নির্ভুল ও নিখুদ জিনিস তৈরি করেন আপনি কি কোন নিখুদ জিনিস নির্মাণ করতে পারবেন অবশ্যই আপনি সেটা পারবেন না না। তাই আপনাকে সম্বোধন করা যাবে আবার কিছু নাম এমন রয়েছে যেগুলো মানুষের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ব্যবহার করা যাবে যেমন গনি মালিক আজিজ জব্বার ইত্যাদি আল কুরআনে সুরা ইউসুফের তিরিশ নম্বর আয়াতে আল্লা সুবাহ ইউসুফ আলাই বিপক্ষে অভিযোগ আরোপকারী নারীর বর্ণনা দিতে গিয়ে বলেন নগরের কিছু নারী বলল আজিজের স্ত্রী তার যুবক দাসের সাথে কর্ম কামনা করছে আজিজ যদিও আল্লাহ নাম সমূহের একটি তবে সৃষ্টির ক্ষেত্রে আজিজ নামটি ব্যবহার করা যাবে এখানে সম্বোধন করেছেন আল্লাহ হাকিম সৃষ্টির ক্ষেত্রে এই নামটিও ব্যবহার করা যাবে যার নাম ছিল হাকিম হাকিম হিজাম আল্লাহ সুবাহের ৩৫ নম্বর আয়াতে বলেন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 কিন্তু আপনি যখন আল্লাকে উদ্দেশ্য করবেন তখন তিনি তো যখন আল্লাহর কথা উল্লেখ করা হয় তখন তা হল উদাহরণ ও চূড়ান্ত ইতিবাচক অর্থই প্রকাশ পায় লক্ষ্য করুন আল্লাহ সুবাহুর আনে সুরা আটান্ন নম্বর আয়াতে বলেছেন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 এবং আল্লাহ সুহান এ অসংখ্যবার তাঁর নিজের সম্পর্কে বলেছেন ওয়াসম এবং তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তবে নামটি মানুষের ক্ষেত্রে রাখা যেতে পারে আপনি আপনার সন্তানের জন্য এই নাম রাখতে পারেন আল্লাহ কুরআনে সুরা আল আহজাবের তেতাল্লিশ নম্বর আয়াতে বলেন ওয়াক বিলিনা রহিমা এবং তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু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 যে নামটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে অর্থাৎ আর রাহিম সেটার ক্ষেত্রেও স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার বিভিন্ন ভিন্নতা থেকেই যাবে। ইবনু আল-ফারিসি এবং অন্যান্যদের মতে আর অন্যান্য দ্বারা সমগ্র সৃষ্টি অর্থাৎ মানুষ ও জিন মুমিন ও কাফিরদের প্রতি আল্লা সুবাহর দয়া ও করুণা বোঝায় অন্যদিকে আর রাহিম দ্বারা শুধুমাত্র মুমিনদের জন্য তাঁর দয়াশীলতা বোঝায় আর রাহমান ব্যাপক অর্থে আল্লা সুবাহানুতআলার দয়ার কথা বোঝায় এটা আল আলফারিসি আত্মাবারি এবং অন্যান্যদের মত এবং তারা প্রমাণ হিসেবে সুরা আল আহজাবের ৪৩ নাম্বার আয়াতটি পেশ করেছেন ওয়াকায়না রাহিমা এবং তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু সুতরাং আর রাহমান দ্বারা ব্যাপক অর্থে সার্বজনীন দয়া এবং আর রাহিম শুধুমাত্র মুমিনদের জন্য দয়া বুঝাতে ব্যবহৃত হয়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 একটির অর্থের গভীরতা ও আধিক্য অপরটি থেকে ব্যাপক একটি অপরটি থেকে অধিক করুণা ও দয়াশীলতা প্রকাশ করে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন আর রাহমানের কাছে চাইলে তিনি দান করেন আর আর রাহিমের কাছে না চাইলে তিনি ক্রোধান্বিত হন আর রাহমান এবং আর রাহিম দ্বারা মহান আল্লাহর দয়া নির্দেশ করা হয় আর আল্লাহর ব্যাপারে আল্লাহ যা বলেছেন এবং সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে জ্ঞানী আল্লাহ রাহ্লাম যা বলেছেন যতটুকু বলেছেন যেভাবে আমরা ঠিক ততটুকুই স্বীকার কোনো কিছুই তার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা ঈদরিক দৃষ্টিসমূহ তাকে তাঁকে আয়ত্ত করতে পারে না কিন্তু দৃষ্টি তার তাঁর আয়ত্তে আছে এখানে আমরা আল্লা সুবাহ এমন দুটো নাম পেলাম যেগুলো আল্লাহ দয়া নির্দেশ করে সুতরাং আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহ্লাম আল্লা সুবাহনুতআ আল্লাহ ব্যাপারে আমাদের যা জানিয়েছেন আমরা সেটা স্বীকার করে নেই সেটার সাক্ষ্য দেই সেটার স্বীকৃতি দেই।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 হে আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা মহান আল্লাহর রহমত থেকে নিরাশ হও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতের ব্যাপারে আলী ইবনু আবুতালিব রাজিউল্লাহ তালাহ আনহু বলেছেন এটা হল পুরো কুরআনের সবচেয়ে ব্যাপক আয়াত ইবনেমা সউদ রাজিউল্লাহ তালাহ আনহু বলেন কুরআনের এই আয়াতটা হল সবচেয়ে স্বস্তিদানকারী আয়াত বলেন এই আয়াতটা হল সর্বাধিক আশা আয়াত আল্লাহর করুণার কথা বলা হচ্ছে তিনি আমাদের দিচ্ছেন, কিন্তু তিনি কাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন আল্লাহ কি তার ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলছেন যারা আল্লাহর অনুগত এবং কখন ভুল করতে পারে না এইখানে তিনি পাপীদের উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন তবে তিনি সাধারণ পাপিদের কথা বলছেন না বরং তিনি বলছেন সর্বোচ্চ পর্যায়ের পাপীদেরকে উদ্দেশ্য করে তখন তিনি তার আড়সের উপর লিখেন রহমাতি সাবাকাত কদাবি আমার রহমত আমার ক্রোধের উপর বিজয়ী সুভান বুখারি শরীফে অমর রাজুতাহ থেকে বর্ণিত একটি হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাহ দেখলেন একজন মহিলা তার সন্তানকে খুঁজে পাচ্ছে না সন্তানকে খুঁজে ফিরছে সেই মা মহিলাটি যখন তার ছেলেকে খুঁজে পেলেন সে তার ছেলেটিকে শক্তভাবে জড়িয়ে ধরলেন খুঁজে পাওয়া ছেলের যত্নে নেওয়া শুরু করলেন সেই মা সাহাবিগণ এই আবেগঘন দৃশ্যটি দেখছিলেন দরদি মায়ের ভালোবাসা রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া এবং সাহাবিদের মনে নাড়া দিয়ে গেল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 এমনকি তারা মহান আল্লাহ শপথ করে বললেন এটা কখনোই সম্ভব না রাসুল উল্লাহ সাল্লাহ বলেন এই মা তার ছেলের প্রতি যতটানা দয়াশীল মহান আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়ে বেশি দয়াশীল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 আল্লাহর ক্ষমা পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল ইস্তিক সুরা আয়াতির দেখুন আলাই সালাম তার সম্প্রদায়কে বলছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না কেন সম্ভবত তোমরা দয়া প্রাপ্ত হবে আমরা প্রমাণ পেলাম নিয়মিত ইস্তিকফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে দয়া পাওয়া যায় করুণা সৎ কর্মপরায়ণদের নিকটবর্তী মুস আল ইসালাম দুই বোনকে পানি তুলে দিয়ে সাহায্য করার পর বলেছিলেন রব্বি ইনজলাম ফকির হে আমার প্রতিপালক আপনি আমার প্রতি যে অনুগ্রহই দেখাবেন আমি তার মুখাপেক্ষী সুরা আল কস আয়াত চব্বিশ মুসা আলাইলাম ওই দুই বোনের প্রতি দয়া করেছিলেন তাদের সাহায্য করেছিলেন আর তারপর সেটা তার উপর ফেরত ছিল। ঠিক পরের আয়াতেই অর্থাৎ ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে فجاءته إحداه ما تمشي على استحياء قالت, قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف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 সুতরাং আপনি যখন কারো প্রতি দয়া করবেন তখন সেই দয়া আপনার কাছে ফেরত আসবে এটা হলো মহান আল্লাহ আল্লা দ্বিতীয় উপায় বা মাধ্যম সুনান আবুদাউদে বর্ণিত হাদিসে আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন তোমরা জমিনবাসীর প্রতি ক্ষমাশীল হও তাহলে আসমানে যিনি আছেন সেই আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাসীল হবেন আপনারা ক্ষমাশীল হন ক্ষমাশীল হন আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছাত্র আপনাদের অধীনস্থ যাদের উপর আপনারা দায়িত্বশীল কি প্রাণীদের প্রতিও ক্ষমাশীলতা দেখান তাদের প্রতি করুণা করুন তাদেরকে সাহায্য করুন যেমনটা করেছিলেন মুসা আলাহাতাম তাহলে আপনারাও সাহায্য প্রাপ্ত হবেন ইনশা আল্লাহ রহমাত মহসিন নিশ্চয়ই আল্লাহর করুণা সৎ কর্মপরায়ণদের নিকটবর্তী আনাস ইবনু মালিক রাজি আল্লাহ দশ বছর কখনোই তার উপর কঠোর হননি তার সাথে আচরণ করেননি আপনাদের কি মনে হয় আনাস রাজি আল্লাহ তাল্লাহ আনহু কোনদিন ভুল করেননি নিশ্চয়ই মানুষ হিসেবে ভুল হয়েছিল তার কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম তার প্রতি ছিলেন ক্ষমাসীল তার প্রতি দয়ালু ছিলেন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 এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডব্লিউ ডব্লিউ